গত সপ্তাহে সৌরুল ইখলাসের তফসির আপনাদের সামনে পেশ করেছিলাম কিন্তু এই দর্শটি আবার অন্য দর্শে পেশ করব ইনশাআল্লাহ আজকে সুরতুল ফালাকের ফজিলত ও তাফসির আপনাদের সামনে পেশ করা হবে ইমাম ইবনে কথির রহমতুল্লাহ আলীহী বলেছেন নজরতল ফিল پہ نازل ہوا مکی جیونے نازل ہو چل تھی مکی جیونے نازل ہو فلاک مک তবে এক সোরা যদি প্রথমে নাজিল হয় তাহলে আবারও স্মরণ করিয়ে দিয়ে দেওয়া যেতে পারে অথবা নাজিল হতে পারে যখন এই সোরা নাজিল হওয়ার বিশেষ কারণ যখন পেশ করা হবে তখন আপনারা বুঝতে পারবেন এই সোরা সম্পর্কে عقبى بن عامر الجهني رضي الله عنه تكي برنتو رواية اللہ الرسول صلی اللہ علیہ وسلم بلچن قد انزل الله على آيات لم يرى مثلهم قل اعوذ برب الناس وقل اعوذ برب الفلق إلى آخر السوة قال ابو عسى التلمذي رحمه الله هذا حديث حسن صحیح দেখা যায়নি তারপরে বললেন কুল আগর্বিনাস আর কুল আব্বিন ফেলাক এই দুই চোরা পাঠ করলেন কোরআন করিম যখন আমরা পাঠ করব ভাবে সিরিয়াল ভাবে পাঠ করবো প্রথমে কোলাউল ফেলাক অনেক লোক কায়দায় যেভাবে পড়া হয় কায়দা বাড়ায় কোলাপরে কোন ধারাবাহিকতায় লোকজন না বুঝে সলাতেও পড়ে এটা কিন্তু আসলে শূন্যতির উল্টা শূন্য যেভাবে আছে শুরু থেকে তাহলে আমি মাঝে বুদ্ধি দেখতে পাই যখন জামাত শেষ হয়ে যায় যেমন মগরীবের সালাত আরো কিছু লুক আসলো সলাৎ পড়ার জন্য জামাত শুরু হয়েছে তাদের আল্লাহাম আমি যা মনে করি এই ভুল আমাদের দেশের লোকজন থেকে কম হয় বলি আলহামদুলিল্লাহ এই ভুল হয় এখানকার লোকদের থেকে দেখছি কি। বেশির ভাগ যদি না বলি তাহলে অনেকই আমি শুনতে পাই প্রথমে আল্লাহ রসুন সবসময় ধারাবাহিক ভাবে প্রমাণিত সালাতে একবার পড়েছেন আল্লাহ রসুন তাহাজুদের সলাতে প্রথমে পড়েছেন সুরতুল প্রমাণিত হচ্ছে আর সূন্যত যেটা নবিয়া করিম সোহা ইসলাম সব সময় করতেন ধারাবাহিক ভাবে পড়তেন ওইরকম তাই বাই চান্স ভুল হয়ে গেলে অসুবিধা নেই অতবা জায়েজ বোঝাবার জন্য কেউ যদি এরকম করে কিন্তু নিয়মিত এরকম করা সুন্নতির উল্টা এমনি ভাবে আল্লাহ রসুন জিলাতিল আউজা এই সোরা প্রথম রাখাতেও পড়েছেন দ্বিতীয় রাখাতেও পড়েছেন অতএব কেউ যদি এক সোরা পুনরায় পড়ে অন্য রেকাতে তাহলে হয়। আর এর সাথে আল্লাহ আমল ইসলামা মু যখন বলা হবে তখন কুলহুম আল্লাহ সামিল কেন مع عائشة رضي الله عنها بلچا أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه ثم نفث فيه ما فقرأ فيه ما قل هو الله أحد وقل أعود برب الفلق وقل أعود برب الناس ثم يمسح بهما ما استطاع من جسده বিছানায় যেতেন অর্থাৎ ঘুমাবার জন্য প্রতিদ উদর পাঠ করার পরে দুই হাতে এরকম করে ফুক দিতেন এটি স্পষ্ট কারণ আগে পড়বেন কারণ পড়ার আগে তো আর ফুক দেওয়া যায় না পড়তেন তারপরে এরকম ফুক দিতেন ফুক দিয়ে মাথা এবং মুখমন্ডল এরকম মুখমন্ডলের উপর এরকম হাত বোলাতেন আর শরীরে যতটুকু অংশ দুহাত যেত ততটুকু অংশে তিনি হাত বোলাতেন এরকম করে আল্লাহদ্দিন তাহলে যখন আপনি বিছানায় যাবেন ঘুমাবার জন্য রাত্রে সুন্নত হচ্ছে এরকম তিনবার করা আর হাতটুকু যায় মহাবিজাতের অন্তর্ভুক্ত মানে এমন সুরা যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এমনি ভাবে। একটি বৃষ্টির রাত্রে প্রচন্ড অন্ধকারে যেন তিনি আমাদেরকে নিয়ে সলাত আদায় করেন তখন আমরা তাদেরকে তাকে পেলাম অর্থাৎ আল্লাহ রসুন ইসলামকে নবী করিম সোল্লা ইসলাম ইসলাম আমাকে বললেন কুল তুমি বলো তখন আমি কিছু বলিনি তারপরে তিনি আবার বললেন আমি কিছু বললাম না তৃতীয়বার বললেন তখন বললেন বললাম মা আকুল আল্লাহ হিয়া আল্লাহ রসুল কি বলবো কথা বুঝে এসছে ইয়াদ কিন্তু বলেছেন আল্লাহ রসুন সাল্লিশ আবদুল্লাহ বিন হুবে তুমি বলো কিন্তু বলেন তিনি বলেন আমি কিছু বলিনি দ্বিতীয়বার আবার বললেন তুমি বলো তিনি আমি কিছু বলিনি তৃতীয়বার বললেন তুমি বলো আমি তখন আল্লাহ রসুন সাল্লামকে বললাম হে আল্লাহ রসুন কি বলবো তখন আল্লাহ রসুন বললেন তুমি বলো আল্লাহ আর মহাবিদে যখন তুমি বিকাল করো বা সকাল করো ওই সময় পাঠ করবে তাহলে সকালে বিকালে এই তিন চোড়া পাঠ করা আর পাঠ করলে কি হবে তাহলে এই সূরাগুলি তোমার আল্লাহ রসুন ইসলাম এই দুই সুরা বিশেষ করে শেষ কোলা কোলাশ করে ঝাড়পুক করতেন যখন এই দুই চোর নাজিল হলো তখন এই দুই বেশিরভাগ ঝাড়পুক করতেন বাকি সব বাদ দিয়ে দিলেন একটি আছে তাই নিজেরা নিজেদের কে ঝাড়পুক করবেন শুধু অন্যের কাছে যাওয়া কোনো সত্য না অন্যের কাছে গিয়ে ঝাড়পুক নিজে ঝাড়পুক করুন বেশিরভাগ মুসলমান <mary> <mary> কুদৃষ্টি থেকে আর মানুষের কুদৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় আর এটা আমাদের দেশে প্রসিদ্ধ মানুষেরও বদনজোর লাগে জিনেরও বদনজোর লাগে লাগে কিনা ভুল করে লেগেছে জিনের বদনজোর পরে বলে যে ও কিছু আমার উপর করেছে জাদু করেছে বা করেছে ডান হাত চা পানি সব ডান হাত দিয়ে খাওয়া উচিত আর এই দুইজোড়া সর্বোত্তম ঝাড়ফুক করার জন্য সর্বোত্তম আল্লাহ এরকম করেছেন এমনি ভাবে অন্যান্য আনিয়া পরেও ঝাড়ফুক করেছেন আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বা আল্লাহ রসুল সাল্লাহিসামের সমর্থন রয়েছে সাহাবেকরাম রানি করেছেন কিন্তু তাবিজ কখনো জ্বলেননি কথা বুঝে কোন সহি কোন রিম সাল ইসলাম বলেছেন তাবিজ তামিমা ঝুলালো সেব্দের আসলে অর্থ হচ্ছে এরকম আসলে ও বাঁচাবার মালিক না বাঁচাবার মালিক আল্লাহ অতএব তুমি আল্লাহ রসুন বলেছোলাও না আর এর পরিবর্তে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় তারা তাবিজ ঝুলান অন্য রকম করে রকম একটা বলি সবাই আলহামদুলিল্লাহ আলমিনের একটা নকশা তারা তৈরি করেছে গুনতে গুনতে শেষ কিরকম যে কম্পিউটার জমানা ছিল নাকি আগে সারা সুরার রোমানিক মান কত একটা কথা বিসমিল্লাহ রহমান রহিমের যে মান তারা লিখেছে কথা বলছেন একজন বলেছে যারা বলে নাশি লেখা ঠিক না যদি বিসমিল্লাহ রহমান রহিমের মান লেখাই যদি ঠিক না হয় তাদের হিসাব মোতাবেক গণনা মোতাবেক তাহলে মান কিরকম লেখা ঠিক হবে অন্যদিকে এরকম মান লেখা যা না বিকৃত করা হচ্ছে সবাই বলি কেন আমি বিসমিল্লা পরিবর্তে বিসমুল রহমান করছো গালি দিবেন না বুঝে শুনে কথা বলবেন যারা আমার আলোচনা শুনবেন খবরদার কোরআন কে বিকৃত করা যায় ইসনা কোরআন যেভাবে হয়েছে ওইভাবে বিসমুল্লাহ রহমান রহিম যেভাবে এসেছে কোরআনে ওইভাবে আয়াহ আলাদা আমাদেরকে ঐভাবে রাখতে হবে এমনি ভাবে সুরত একটা আয়াতি সম্পূর্ণ ইন্নাহু মিনসুলিমানা ইন্নাহু বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুন যেহেতু এই বিষয়ে আলোচনা হচ্ছে এই জন্য ভালো করে বুঝার জন্য বলছি আল্লাহ রসুন আলি কাফিরদের কাছে উল্লেখ করতেন বিসমুল্লাহ রহমান রহিম কি বলতেন যদি বিসমুল্লাহ রহমান রহিম কাছে যখন লিখলেন প্রথমে লিখছেন বিসমুল্লাহ রহমান রহিম তারপর বলছেন যে হেদায়ত কবুল করবে তার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি পরিষিত কারণ কাবির তো এই এজন্য তাকে সালাম করেন আমি বলি যদি কাবির কাবিরের কাছে সময় যদি রহমান হয় তাহলে আমি আমার আম্মার কাছে আমার আব্বার কাছে যারা মুসলমান তাদের কাছে আমি চিঠি লিখবো আর বিসমুল্লাহ রহমান রহিম লিখা জায়েজ হবে না এটা কি রকম হয় কথা বুঝিস তাই তারা বলে কি না আমি সাতশো ছিয়াশি লিখবো কোরআনের জন্য রহমান রহিম সরাসরি লিখবেন আবার দুঃখ লাগে যখন দেখি কোন ভালো ভালো আলিম নাম হয় বহারি পড়ায় বা অমুক অমুক আল্লামা পর্যন্ত লিখে দেয় হ্যাঁ আপনারা বুঝতে পারেছেন তো আল্লামা বাবা রে বাবা আল্লাহ স্বাভাবিক বেয়ার পর না কিন্তু আল্লামা লিখে দেয় আচ্ছা লিখে না আল্লাহ আল্লামার একটা বিশেষ পুষ্ট লিঙ্ক শুরুতেই লিখছে সাতশো ছিয়াশি আমি বলি যদি তুমি বলো মনে করো বিসমিল্লা রহমান রহিম লিখলে তার ইজ্জত থাকবে না তাহলে বিসমিল্লা লিখু না কি বিসমিল্লা লিখুন না এমনিতেই লিখো রহমান রহিম মুখ দিয়ে বলো এটা এরকম তো যারা এরকম করেন তাদের পূর্বপুরুষদের অনেক আলী রয়েছেন বিসমিল্লা রহমান রহিম নালিকি বই পুস্তক শুরু করেছেন তখন বলা হয় তারা এজন্য করেছেন তারা মুখ দিয়ে বলেছেন বিসমিল্লাহ আলী লিখেছেন তার বক্তব্য বিসমুল্লাহ নালিকে এটা যাই যাচ্ছে কথা বুঝছেন তোমরা যদি এরকমও মনে করো তাহলে বিসমুল্লাহ রহমান রহিমের পরিবর্তে সাতশো ছিয়াশি নালিকে বিসমিল্লাহ রহমান রহিম মুখ দিয়ে বলার তুমি বক্তব্য লিখো আর পুস্তারিংকে বিস্মিল্লাহ তাই না যদি কেউ লেখে তাহলে অন্যদিকে নবীর সুন্নত উল্টা আরেকটা সুলাইমান আলী ইসলাম কোরআন করিমে এই সুরাত আমি বললাম বিলকিসের কাছে যখন চিঠি লিখলেন তখন তিনি লিখেছিলেন সুলেমানের পক্ষ থেকে আর এটিতে আমি এই চিঠিটি আমি আল্লাহর নামে লিখছি যিনি হচ্ছেন পরাম করু নামায় তারপরে তার বক্তব্য খবরদার তুমি আমার বিরুদ্ধাচরণ করবে না আমার আনুগত্যের পরবর্তীতে আপনারা ঘটনা জানেন পরে সে এসেছে একদম লাস্টে এসেছিলেন বলেছিলাম আমি আমার নিজের উপর জুলুম করেছি আমি এবারে ইসলাম কবুল করলাম সুলেমান এর সাথে কার জন্য ইসলাম কবুল করলাম সৃষ্টি করে রক বা ওই রানীর কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না তো এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝার তো ভিক দিন হেদায়ত দান করুন এবারে আসি এই সোড়ার সম্পর্কে আলোচনা সাধারণত বলা হয় নাস এ দুটি সোরা বিশেষ কারণে নাজিল হয়েছিল কিন্তু আমি উল্লেখ করছি এখানে যেভাবে ইমান ইবনে কথি রহমতুল্লাহ আলী বলছেন এটা মক্কি আয়াত তাহলে পরে আবার যখন বলেন ঘটনা উল্লেখ করেন তখন বলেন এটা আবার কি হচ্ছে এটা ওই বিশেষ ঘটনার প্রেক্ষাপটে হয়েছে ওই ঘটনাটি ঘটেছে মদুনী জিন্দিগিতে তাহলে এটা আবার কি হচ্ছে মদনী আগে পূর্বে নাজিল হয়েছে পরে আবার নাজিল হয়েছে আমরা নাজির তো হয়েছি কিন্তু আবার আল্লাহ রসুন ইসলামকে জানিয়ে দেওয়া হলো এগুলোর গুরুত্ব বেশি তাই এদিকে উল্লেখ করে এই দু সুরাকে কে বলা হয়ে থাকে কিন্তু আসল সুরহি এখানে আছে ঘটনাটি কি না আসে বর্ণনা করেন আল্লাহ রসুন আমাদের উপর আমরা বিশ্বাস করি জাদু আছে কিন্তু জাদু থেকে বাঁচার এটা তীকার করবে না কেউ জাদু নাই নাই কেউ বলতে পারবে না কোরআন এবং সুনিয়া দ্বারা প্রমাণ আছে জাদু কিন্তু আবার বিভিন্ন আল্লাহ আমাদের সকলকে এইসব থেকে হেফাজত করুন এবারে দেখুন আল্লাহ রসুন কে যখন জাদু করা হয়েছিল তখন তিনি মনে করতেন ওই মা বলছেন আল্লাহ রসিনাম তার স্ত্রীদের কাছে এসেছেন অথচ আছেননি জাদু করেছে যে জাদুর ফলে সে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারেনি এটা হচ্ছে মারাত্মক এরকম জাদু করে হিং তাহলে জাদুর প্রবাহ আছে কিনা তুমি কি জানতে পেরেছ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে বিষয় সম্পর্কে আমি তার কাছে আবেদন করেছিলাম সে বিষয়ের জবাব তিনি আমাদের আমাকে দিয়েছেন আর সে বিষয়ের ফতো আমাকে জানিয়ে দিয়েছেন তাহলে প্রথম আল্লাহ ফিল বুঝলেন ওরা আপনার কাছে আপনি বলুন আল্লাহ আপনাকে ফতোয়া দিচ্ছেন কালালার ব্যাপারে একদম শেষ হচ্ছে আল্লাহ নিজে না অন্যদিকে মুহাম্মদ রসুল্লাহ আসম ফতোয়া দিয়েছেন সাহাবাহ কালাম ফতোয়া দিয়েছেন তাই ফতোয়ার এই বিধান কেয়ামত পর্যন্ত চলতে থাকবে কিন্তু কথা হলো যেকোন মানুষ যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই সে যদি আমাদের জানে না যদি তাকে কোন প্রশ্ন করা হয় যে অথবা আলোচনা হয় আরে এটা যাইস আরে এটা না যাইস এরকম আছে করে কি মানুষ খবরদার মুসলমান এরকম করোনা আল্লাহ করো সে বিষয়টি জানিয়ে দিয়েছেন কি ব্যাপার বলছেন قال مطبوب قال ومن طبه قال لبيد بن عاصم رجل من بني زريق حليف اليهود كان منافقا قال وفيما قال في مشت ومشاطة قال وأين قال في جف طلعة ذكر تحت رعوفات في بئر ذروان قالت فأتى البئر حتى استخرجه শেষ পর্যন্ত আমার কাছে দুই ব্যক্তি আসলেন অন্য বাইতে আসছে ঘুমন্ত অবস্থায় আল্লাহ রসুল আসলেন ঘুমিয়েছিলেন এমনি মুহূর্তে তার কাছে দুইজন এসেছেন আর এই জায়গায় দুইজন এসেছেন বলেছেন দুই ফিরিস্তা এসেছেন একজন হচ্ছেন জিব্রাইল আলী হিসালাম আরেকজন হচ্ছেন মিকাইল আলী যিনি আমার মাথার কাছে ছিলেন তিনি যিনি পায়ের কাছে ছিলেন তাকে জিজ্ঞেস করছেন মা বা এই কি হল তিনি উত্তর দিলেন মকবুব অর্থাৎ তাকে জাদু করা হয়েছে বললেন ওকে জাদু কে করলিদিন যার সাথে সম্পর্কে ছিল ইহুদীদের ইহুদীদের সাথে চুক্তিবদ্ধ একটি কবিলা তার নাম হচ্ছে বনিজর তাদের এক ব্যক্তি তার নাম হলিদ উবনু আসম সে আল্লাহ উপর জাদু করেছে আর ওই লোকটি কে ছিল মুনাফিক ছিল মুনাফিক জিতা বড় মুশকিল হয়ে যায় রোজাও রাখি হজ করে জাকাতো দে করে কিন্তু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে কি বলেন আপনি মুনাফিক কি নাফিক কেন মুনাফিখ নীম সালি ওর পিছনে সড়াত পড়তো তো বসে শুধু হবে না অতএব আপনি ভালো লোকের সাথে থাকার চেষ্টা করবেন মনটা সাথে থাকবে ভালো লোকের সাথে যে শেতন তার সাথে যে মন হয় তাহলে আপনিও ওর সাথে কি আমাদের দিন উঠবেন ও যেভাবে মোনাফিক ওই কালকে আমাদের দিন সে মুনাফিক হয়ে উঠবে আর আপনিও মুনাফিক হয়ে উঠবেন নজ্লা তাহলে আপনি ভালো লুকের সাথে থাকবেন খারাপ লোকের সাথে থাকবেন না অনেকে হয়তো বলে না না ওদের সংখ্যা যদি এরকম এখানে কি করবো এরকম মুশকিল মক্কার সবাই তো আহ লাঝে মধ্যে বলি লাহ বলতেন কি না আল্লাহ রসুন ইসলাম কিন্তু এরকম করেছেন তিনি এই সব প্রতিবাদ জানিয়েছেন আর একমাত্র রব বলেছেন যদি তুমি এই পৃথিবীতে যারা বসবাস করে তাদের অধিকাংশ লোকের কথা মানো তাহলে ওরা কিন্তু বিপদগামী করে ছাড়বে তাই আপনারা যারা এখানে এসছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন হক না হক যাচাই করার চেষ্টা করুন বলবেন না না এতদিন যে পথে ছিলাম ওই পথ ছাড়া ছাড়া যায় এরকম সৌদির মূল্লা সব মূল্য একরকম আর বাংলাদেশের মূল্য আরেক রকম কারণ বাংলাদেশের অনেক ওইলামা হকপন্থী রয়েছেন আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার অনেক ওইলামা হকপন্থী রয়েছেন আছেন কিনা ওতে আপনি দুকা দিয়ে নিজে প্রতারিত হবেন না অন্যকেও প্রতারিত করবেন না আল্লাহ আমাদেরকে তো আচ্ছা এই মুনাফিক আল্লাহ রসুন প্ররোচনায় এবারে ওই প্রশ্নকারী ফিরিস আবার প্রশ্ন করছেন ওয়াফিমা কিরকম সে জাদু করল বললেন মুস্ত মানে চিরুনি আর চিরুনি দ্বারা যেসব চুল বের হয় চিরুনি করে ওইসব এবার কোথায় রাখলো যে জিনিস যে বস্তু দিয়ে জাদু করেছে ওইটা কোথায় রেখেছে ওয়াইন কালাফি জুফি তলি দেখা উফা জাতীয় খাছের আবরণ আবরণে বা আবরণীতে ওই জিনিসটা রেখেছে আর রাখল বোধ জিরওয়ান নামক কূপে রাউফা পাথর ওই কূপে আগে পাথর ছিল অন্যান্য এসছে তাহলে এটা কি করবে বলা হয়েছে ওখান থেকে তুলবে ওখান থেকে তুলে ওইটা নিয়ে আসবে আর এই দুই বরফ করেছেন ওখানে এগারোটা গীত ছিল যারা ওদের কাজই হয়েছে গীতির বাধা আচ্ছা যদিও নাম হয় অমুকার কিন্তু বাস্তব দেখবেন ওদের এরকম লোকজন বেশিরভাগ জিংসাধক ওই গিট বেঁধে ওটা গিট বেঁধে ওখানে রেখেছে জাদু করেছে কয়েকজন সাহাবি কে পাঠালেন ওরা ওখান থেকে নিয়ে আসছেন কোন এরকম আর কোন কোন আল্লাহ রসুন নিজেই গেছেন ওর পানি তুলে পানি সেচে ওখান থেকে ওই জিনিসটা আনা হলো আয়াত আয়াতগুলিও পড়া শেষ তখন আল্লাহ রসুন ইসলাম এরকম ভালো হয়ে গেলেন যেমন তার উপর জাদুর কোন রকমের প্রভাবই ছিল না তাহলে এইটা হচ্ছে জাদুর চিকিৎসা যদি আপনি জানতে পারেন কিন্তু তো যতই রোগ বড় রোগ আসুক আর ছোট রোগ আসুক জিনে ধরুক আর শেতান ধরুক আর জাদু করা হোক বা অনেক কিছু আছে জাদু টুনা বা টুটকা বুটকা এরকম বলে উর্দু ভাষা টুটকা বলে এই এইরূপ যাই হোক আপনি সাহস হারা হবেন না যদি আপনার আপনি সাহস হারিয়ে ফেলেন তাহলে শয়তান আপনার ঘরে এসে ঝেকে বসে আপনার তবকুল থাকবে আল্লাহর যে ব্যক্তি আল্লাহর জাতির উপর তবকুল রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ নিজে বলেছেন তাই তবকুল হচ্ছে আসল জিনিস ও তবকি রীন যারা আল্লাহর জাতির উপর তবকুল করে তাদেরকে আল্লাহ ভালোবাসে শুভেহান এজন্য যত বড় রোগ আসুক কিন্তু আমাদের অনেক সময় এরকম হয় আমরা বুঝি না যখন রুগীর চাপ পড়ে কোনো সময় এরকম আছে যেমন জাদু করা হয়েছে বা ধরেছে বলবে এরকম তুমি এই মাত্র মারা যাবে যদি কেউ এরকম এরকম রোগে আক্রান্ত হন তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন যেমন তুমি এই কিছু এখন থেকে আর তুমি উঠবে না একটা কথা বললাম আর তুমি কিছু বাইরে আসবে কিনা এরকম ভয়ের সঞ্চার করে সে তো এই যে ভয়ের সঞ্চার করো আপনি এই সময় কুলাউদ্ আস্তে আস্তে যাবেন এবারে আসি সুরতুল ফালাক আজকে সুরতুল ফালাক এর তফসির শুনে মেন ঘটনা শুনলাম এই সুরাগুলি নাজিল হওয়ার তফসির প্রথমে আউুদুল্লাহ শেতানুর রজিম যখন তুমি কোরআন পাঠ করো তখন আল্লাহর কাছে বিচারিত শেতানের বরিষ্ঠ থেকে আশ্রয় প্রার্থনা করো কিন্তু এটা তার মানে এটা নয় যে কোরআন পাঠ করার পরে বরংকি কোরআন পাঠ করার আগে তার মানে কোরআন পাঠের যখন ইচ্ছে করো তখন এরকম করো এই ধারা বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ নামে পাঠ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু এই আয়াতটি প্রত্যেকটি সুরতের পার্থক্য করার জন্য আলাদা করে নাজর হয়েছে এই আয়াত কোন সুরার অংশ না তাই অংশনা ইমাম আবু হানিফা বিসমিল্লাহ ইমাম একটা মসলা বলে দিচ্ছে আর কি এটা ইমাম শাহির রহমতুল্লাহ আলীর বিসমিল্লা রহমান রহিম সুরহ অংশ কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ মত বিসমুল্লাহ রহমান রহিম সৌরফ আতেহার আপনি বলুন আমি আশ্রয় ইমাম ইবনে কফির এই ফালাকের ব্যাক বলছেন রবের কাছে আমি আশ্রয় চাইলাম তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব ঠিক আছে তো ইনশাল সব সময় আল্লাহর কাছে আশ্রয় যেকোন এসেছি আবার আল্লাহর কাছে আমার মালিক আমি না আমার মা বাবু না আমার কেউ না প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী কেউ না আমার মালিক কেলা আমাদের সকলের মালিক সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ আল্লাহ আপনি বলুন আকাশ জমিনের মালিক কে রব কে আপনি আবার বলুন আল্লাহ লা আমাদের সকলের মালিক আল্লাহ যাই বিপদগ্রস্ত হলাম রবের কাছে বলবো কখনো কখনো দুহাত তুলে বলবো কখনো দুহাত তুলব না কখনো সেচ করব করবো হেটে হেটে দোয়া করছি এরকম আমরা আশ্রয় নেব রব আল এর কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার থেকে আমি রবের কাছে আশ্রয় চাইছি আর কুল মখ্লুকাতের মধ্যে আপনিও সামিল কারণ আপনি আল্লাহর সৃষ্টি না আপনি যেহেতু আল্লাহর সৃষ্টি আপনার মধ্যেও অনিষ্ট থাকতে পারে অন্যের মধ্যে যেরকম অনিষ্ট আপনার মধ্যে অনিষ্ট থাকতে পারে আপনি মনে করলেন এই কাজ করলে আমার ভালো হবে কিন্তু আসলে এটা আপনার জন্য ক্ষতিকর আপনি গাড়ি চালাচ্ছেন শীতাত্ম নিয়ন্ত্রিত গাড়ি নতুন মডেলের গাড়ি দুই হাজার তেরো আবার উন্নত না জাপানি আর নয় আল্লাহকে বলবেন না বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে চালাও গাড়ি নিয়মতান্ত্রিক দোয়া পড়ো তারপর আল্লাহর কাছে আল্লাহর কাছে চাও আর গাড়ি চালাও বড়াই করো না কারণ বড়াই যারা করে রবাহ আলমিন বেশিরভাগই এদেরকে আল্লাহ করেছেন। সুহান ওই আপনারা জানেন প্রায় একশ বছর পূর্বে যে টাইটানিক যে জাহাজটি তৈরি করেছিল তার মালিককে যখন বলা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল আমি দেখেছি কোনো লোক লিখেছে সত্যমিত্য আমি সব জানি না কিন্তু হতে পারে এরকম মানুষেরা অনেকে আছে আত্মম্বরী হয়ে যায় অহংকারী হয়ে যায় অদ্যুত্তপূর্ণ হয়ে যায় তাকে বলা হলো এই জাহাজটি কি ডুবতে পারে এই জাহাজটি কেউ ডুবাতে পারবে না এবং কি পারবে না যত বড় বড় শক্তিশালী হাতিয়ার তুমি তৈরি করো না যদি আমি চাই তোমাদের সকলকে আমি এক মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারি হলেন কে আল্লাহ তাই একবার বড়ি আল্লাহ আকমান আল্লাহ সবার বলো আল্লাহর মতো শক্তিশালী আর কেউ আছে কৌমে আরাউনকে ধ্বংস করে দিলেন এই রব আলীন এখনো আছে আর আছে আছে আছে হুল আল বাহু ইন আলিম তাই তুমি জালিম না তুমি ফিরাউনের মতো আচরণ করো তোমাকে আল্লাহ যখন ধরবে তখন তুমি তখন কিন্তু সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমরা আল্লাহর কে চেসে চ আবার বলেছেন প্রথমে বলেছেন সুবের রব আমি সুবের ব্যাখ্যা করবো না যেটা আছে ওইটি কোন সময় শেষ হয়ে যাচ্ছে মানে কি এই গাসিকের অর্থ সাধারণত মুফাসিরা রাত বলে করে থাকেন রাত এমনি ভাবে তার করেছেন সূর্য বলে বা গুরু বুশ সূর্যাস্ত আর কিউ কেউ বলেছেন তার অর্থ এই গাছিক মানে হচ্ছে চন্দ্র আর এই ক্ষেত্রে একটি আছে। ইমাম ইমামি হাদিসটি উল্লেখ করেছেন মা আয়েশা থেকে যে মা আয়েশা বলেন আন্না সাহি কামর মানে কি তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ এইটি হচ্ছে গা তাহলে চন্দ্রকি কি তাহলে ব্যাখ্যা হচ্ছে কয়েকটা আর কয়েকটাই সঠিক হতে পারে এবার কি অর্থ হচ্ছে আর যদি রাত হয় তাহলে তার অর্থ হবে ইন্তসার রাতের অনষ্ট থেকে যখন তার অন্ধকার সর্বত্র ছেয়ে যায় আর চন্দ্র চন্দ্র যখন গায়েব হয়ে যায় একদম শেষ রাত্রি ওই সময় মানে যখন যত বেশি অন্ধ করা হয় অন্ধকার জীবজন্তু খারাপ জন্তু ওগুলো জমিনে ছড়িয়ে পড়ে তাই তুমি আল্লাহর কাছে চাও বলো ও অথবা মিনসারি গা শেখিন ঈদা রাতের অনিষ্ট থেকে যখন তা সর্বত্র ছেয়ে যায় তার অন্ধকার ছেফসির করে সেই দুই তফসির এরপরে মানে থুকা আর যারা জাদু করে তারা থুকে যদি হরে হয়া থেকে নফাস তাহলে হবে তার অর্থ জাদুকরণীদের যারা জাদুকর জাদু করে যেসব নারী তাদের গীত সমূহে গীত সমূহে ফুকদানকারীদের অনিশ্চ থেকে তাহলে কে ফুক দেয় অনেক কোন রয়ে এসছে কিছু কয়েকজন নারী ওই গীতগুলিতে ফুক দিয়েছে তারপরে ওগুলো এসে এনে ওই লোকটি ওখানে ওই কূপে ধীরে রেখেছে তাহলে জাদু যারা করেছে ওরা হচ্ছে কি নারী এই হিসাবে অমিন সারের প্রাথা কাজ গীত সমুহে যেসব নারীরা ফুক দিয়েছে তাদের অনিষ্ঠ থেকে আমি আশ্রয় চাই আল্লাহ দরবারে এমনি ভাবে উদ্দেশ্য শুধু জাদুকর মানে জাদুকর নারী না জাদুকর পুরুষও হতে পারে তাই যে জাদু করবে তার অনিষ্ঠ থেকে আমি আল্লাহর আর আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে কারণ এই হচ্ছে হিংসা বড় মারাত্মক এই হিংসার কারণেই আল্লাহর রসুন সাল্লিসমের উপর ইহুদিরা জাদু করেছে আর এই হিংসার কারণেই একজন আরেকজন অথবা আপনি দুনিয়া কামাই করছেন ভালো অথবা আপনি আখেরাতের দিকে অগ্রসর ওইটা আরেকটা লেগে তার হিংসা জোরে পড়ে মরছে কালকে বলেছি এই বিষয়ে আলোচনা করেছি এখানে বসে আমি জানিনা এখানে থাকতে পারো অসম্ভব কি আমার দর্শে আলোচনা শুনেছে মুমকিনা শেতান নাও থাকতে পারে কিন্তু আমি না আল্লাহ রসুন ইসলামের দর্শে বস্ত যখন দর্শে অবস্থায় বসা অবস্থায় যখন হিংসুক ছিল তাহলে আমার ঠিক না আপনি বলবেন না হয়তো আমার উদ্দেশ্যে কারোর উদ্দেশ্যে আমি বলিনি আপাতত আমি কারোর উদ্দেশ্যে বলছি না কিন্তু বলছি থাকতেও পারে আমি জানি এই জায়গায় শেখ ইবর একটা ছাত্র ছিল তার নামটা আমি ভুলে গেছি মিস্রী আগে মসজিদ গুলিতে সাধারণত ওনারও বা আজান দিত তেমন ছিল না তেমন তো সে আজান দিত কন্ট সুন্দর সে আমাকে বলল হঠাৎ করে একটা লুক এরকম এখানকার লুক এই জায়গা বলছে তো সুন্দর আমাজ বলতেই তার আওয়াজ বসে গেছে চার মাস পর্যন্ত সে কথা বলতে পারেনি এরকম আস্তে আস্তে আমি তাকে দিন পর জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি তখন সে আমাকে এটা মজুদ আল্লাহ আমাদের হেফাজত করুন তাই আপনি যদি বদনজোর আছে এরকম করবেন না আপনি আল্লাহ এরকম বলবেন তাহলে আর লাগবে না মাশা আল্লাহ আল্লাহ তাকে মাশা এত সুন্দর কন্ট্রোল দিয়েছেন কথা শুধু অন্য অন্যের ক্ষেত্রে কেন যে কোন ব্যক্তির ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রে ভালো আপনি কামাই করে নিয়েছেন আলহামদুলিল্লাহ পরে আর কামাই বসে যাবে নিজেরও বন্ধুজন লাগতে পারে এ হচ্ছে সংক্ষিপ্ত তফসির এই সুরার সুরাতের আগামী সপ্তাহে ইনশাল্লাহ অন্য সুরাতে আমরা যাব আল্লাহ রসুন সোল্ল ইসলাম থেকে আরেকটি দোয়া প্রমাণিত আছে যে জিব্রিল আলী কাছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ তখন জিব্রিল্লাম বললেন বিসমিল্লাহি আর আল্লাহফিক এই রায়তিমে আছেন ইবনে কে রহমতুল্লাহ আলী এইখানে উল্লেখ করে তিনি বলছেন সম্ভবত এটা ঐ সময় ছিল যখন আল্লাহ রসুল্লাহ ইসলাম জাদু দ্বারা আক্রান্ত ছিলেন এই দোয়াটা আপনারা শিখবেন বিসমুল্লাহিক মিনকুল আল্লাহফিক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ফোরআ অনুযায়ী আমল করার তো অভিজ্ঞ দান কর আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো মুসলমানদেরকে সাহায্য করো মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো আল্লাহ কাফির কুফ্ফারদের অনুষ্ঠ থেকে ষড়যন্ত্রকারীদের অনুষ্ঠ থেকে আমাদের দেশের তুমি হেফাজত করো আমাদের দেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্র করো আল্লাহ মুজাহিদিনোস্ত আজাদ করো আল্লাহ সিরিয়াল মুসলমানদের মজরুম মুসলমানদেরকে সাহায্য কর। করো সরকারকে উৎখাত করো বাগদাদের সেই কথিত সরকারকে আল্লাহ তুমি উৎখাত করো আল্লাহ তুমি এইসব নস্তিক আর ফাঁসিক করে দাও আর এদের পরিবর্তে মুসলিম সরকার এনে দাও যারা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করবে ইসলামের খেদমত করবে আল্লাহ এরকম সরকার তুমি এনে দাও আলিমাবর রাহিম আল্লাহ মুহমাইন